বসমি রসালাম সঈদুল সিনা মোহাম্ম فصوف يلقون غية. إلا من تاب وآمن وعمل صالحا كان ও মনতবহসান সম্মানিত ভাত সমস্ত প্রশংসা পাক করিম নাজল করেছেন এবং আমাদের মত বহু মানুষকে পাক হেদায়তের রাস্তা দেখিয়েছেন সালাত এবং সালাম পিয়র সুর সাল্লি সাল্লামের ওপর যাকে আল্লাহ আকরবুল আলমিন বিশ্বজাহানের জন্য রহমত করে প্রেরণ করেছেন যার মাধ্যমে আল্লাহ পাক তার মনোনীত দিন যেই দিনের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ তারপরেই এই তৌহিদের পরিচয় হচ্ছে পাঁচ অফ সালাত আল্লাহ পাকরবুল আলমিন তার মাধ্যমে আল্লাহ পাক দিনকে সম্পন্ন করেছেন আমাদের তফসিল হবে সুরায় মারিয়ামের শেষ দিকে থেকে आय नम्बर उनषाट थी शुरू करब अल्लाह पकर बुलेम आयाते ये आयतर पर आयत रही सब आयात सला कथा उल्लेख कर सलाद आदाए जरा अबहला कर्ला महाशस्ती जहां नाम तैरीय रखे हैं পক্ষান্তরে যারা তবা করে ফিরে আসবে যদিও ভুল হয়ে থাকে অতীতে তবা করবে সংশোধন করবে এবং ফিরে আসবে মতের আগে আগেই আর কোনো মানুষ জানে না যে কখন মত চলে আসে মৃত্যুর পরোয়ানা কখন জারি হয়ে যায় সুতরাং সবসময় মানুষকে আপডেট করে রাখতে হবে নিজের অবস্থা তবাকে নবায়ন করে রাখতে হবে যাতে করে যে কোনো সময় আপনার আমার কাছে মত আসলে তববার অবস্থায় সংশোধনের অবস্থায় নিজের স্ল করে আল্লাপাক সেসব আয়াতগুলিতে আম্বিয়া রসুলগণের কথা আল্লাহাক উল্লেখ করেছেন বেশ কয়েকজন নবী রসুলের কথা আল্লাপাক উল্লেখ করেছেন তারা সৎকর্মশীল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সৎকর্মশীল আল্লাহ পাকে বান্দা। রসুলগন এবং তাদেরকে পাক যে দুনিয়া এবং আখেরাতে উচ্চ মর্যাদা দান করেছেন এই উল্লেখ করার পরে এর বিপরীত দলের কথা উল্লেখ করেছেন। যারা অসৎ যারা নামাজকে নষ্ট করেছে যারা নামাজে অবহেলা করেছে গাফিলতি করেছে নামাজ নষ্ট করার কারণে তারা দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত আল্লাহাক রব্বুল আলম আজাবে পতিত হবে আর এরা আম্বিয়া রসুলগণের অনুসারী নয় বরং তারা আম্বিয়া রসুলগণের বিরোধী মহান করছেন তাদের কথা পরে অর্থাৎ আর তাদেরই একজন মোহাম্মদ রসুল সাল আলী আর মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের অনুসারী সাহবাঈ কিরাম যারা সহচর ছিলেন সাথী সঙ্গী ছিলেন তারা কল্পনাও করেননি যে মুসলিম আবার নামাজ পড়বে না মুসলিম হলে অবশ্যই পাচক তো সলা তাদের করবে তাতে গাফিলতি করবে না এই জন্য মুনাফিক যার অন্তরে আসলে ইমান নেই আল্লা পরকালে বিশ্বাস নেই তারাই নামাজ চুরি করত কোন মুসলিম নামাজে ঘাটতি করবে নামাজে গাফিলতি করবে এ বিষয়টি তাদের কল্পনাই ছিল না এই জন্য সাহাবাইকে রাম সালাফে সালেহিনের ঐক্যমত ছিল এজমা ছিল যে নামাজ ছেড়ে দেওয়া অশিকার করা নাই नामे दुफुरी आल्ला रसुलगण सत्कर्मशील गण आगमन कर खलाफा मान स्थला खलफुन एम असत लोकर अपदर्थ लोक खलफ और खलाफ मान भलो परवर्ती যারা সৎকর্মশীল ভালো মানুষ আর পরবর্তীতে আসে এদেরকে খালাফ বলা হয় আর খালফ মানে অসত লোকেরা অপদার্থ যারা পরবর্তীতে আসে আল্লাপাকে বলেছেন। খালাফ বলেননি যেন সালাফ মানে আগের ভালো মানুষরা আর খালাফ মানে পরের ভালো মানুষরা লামে যদি ফাতাহ দেন যাবার দেন তো আরবিতে এই অর্থ বহন করে পক্ষান্তরে সালফ মানে আগে যারা চলে গেছে অসৎ লোক আর খালাফ মানে খালফ অসৎ লোকেরা পরবর্তী ফাখালা ফামিম বাদহিম খালফুন তাদের পরে আমিয়া রসুলগণের পরে পরবর্তীগণ আসবে যারা অসত। অপদার্থ আদাউ আগাউসলা যারা নামাজকে বিনষ্ট করেছে अशत लोक गुण उल्लेख करष्टी तार अनुसरण कर मन पूजा कर खेलखुशी चलाफेरा এর দ্বারা বোঝা যায় যে যারা নামাজ পড়ে না অথবা নামাজ পড়ে গাফিলতির অবহেলা করে শাহ এর জন্য পাশাপাশি আল্লাপাকে দুটি গুণকে উল্লেখ করেছেন আদাউসাল তারা নামাজ নষ্ট করে নামাজ নষ্ট করা যদিও ব্যাপক অর্থ যাতে সব রকমের নামাজ নষ্টকারী সামিল তবে সি তার এক সাগির ছাত্র জিজ্ঞেস করছেন যে নামাজ নষ্ট করা মানে যে নামাজ ছেড়ে দেয় নামাজ অস্বীকার করা নাই অস্বীকার করলে তো ইসলামের বহু বিধিবিধান অস্বীকার করলে বড় কফের হয় নামাজ যারা ছেড়ে দেয় नाम सूर्य उठार नाम सूर्य उठवार এসার নামাজ মাগরে পড়ে গমিয়ে গেছে যার ফলে জোহর আসর মাগরে বেশা সবগুলি গিয়ে রাতে পড়ছে এইরকম বহু অফিসার কে আমাদের দেশে দেখা যায় নামাজ তো পড়ে কিন্তু জোহর আসর মাগরে এদের জন্য এই আয়াতের শাস্তি তাহলে যারা নামাজ ছাড়ে পাঁচ অপ্তে চার পরে তিন পরে পড়ল ইনে ফজর পড়লোই না কোনো দিন জহর না কোনো দিন যারা নামাজ ছাড়ে তাদের সম্পর্কে গবেষক অলমায় সঠিক মত হচ্ছে ভিত্তিতে যারা তারা বড় যে তারা বড় কুফরি করল বড় কুফরি করল। কুফর আনহার কথা যা আপনাদের সামনে পেশ করলাম আদাউসালাম মানে যারা নামাজ সময় পার করার পরে সময়ের খেয়াল রাখে না খেয়াল খুশি নামাজ পড়ে ওয়াব শাহওয়াত আর কুপ্রবৃত্তির অনুসরণ করে মনে যা আসে তাই করে মনে যা আসে তাই বলে মনে আসলো নামাজ পড়লো মনে আসলে আসলে দিন মন হলে চলে আসলো আর মনে হলে আজকে ঘুম দেবো টান লম্বা টানে ঘুম দেবো নামাজ পড়লো না এরকম শাহাবাদ কুপ্রবৃত্তির অনুসরণকারী মনের না। আল্লাহাদ করেছেন আচ্ছা বানিয়েছে যে পূজা করে তার হাওয়া তার কুপ্রবৃত্তির পূজা করে শাহ আর হাওয়া একই অর্থ হাওয়া মানে মন যেদিকে ঝুঁকে হাওয়াইহবি মানে ঝুঁকে যাওয়া এজন্য ওপর থেকে নিচে পড়াকে হাওয়াইহবি বলে ইহবী বইফিন तो हावा मन जेदि झुके मन जाद से आ, तो शाह हावा एक ही अर्थ अर्थात कु प्रवृत्ति मन जो असत क्या कमना बसना खराब क्जे का कमना बसनागल के शाह हावलासा करना मेरे सामने क्यों रुखु करना मन जन नामा क्यों जेहतु मन मोताब चलेज मर्जी मोताब से चलाफे जीवन चलिए আল্লাহ ইচ্ছা মোতাবেক জীবন গড়ে না সেই জন্য অনুসরণ করে তারা সম্মুখীন হবে লাকিয়া মানে হচ্ছে সাক্ষাৎ করা সম্মুখীন হওয়া ফাঁসা ফয়াল কাউনা সম্মুখীন হবে সাক্ষাৎ করবেফসির কারণ সারা সাল থেকে বেশ কয়েকটি তফসির করা হয়েছে একটি তফসির হচ্ছে গাইয় মানে মানে ক্ষতি ক্ষতি বলা ক্ষতি দুনিয়ার ক্ষতি আখের ক্ষতি সব রকমের ক্ষতি নিজের ক্ষতি পরিবারের ক্ষতি সব রকমের ক্ষতি মানে শীঘ্রই ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে অনুসরণ করলো তারা অনিষ্টের সম্মুখীন হবে মন্দ ছাড়া ভালো পাবে না জাহান্ন মন্দ জাহান্নামের সম্মুখীন কবর রাজা মন্দ মন্দর সম্মুখীন হবে যেখানে যাবে শুধু মন্দের সম্মুখীন হবে হিসাব কড়াকান্তি হিসাব আল্লাহ করার জন্য তৃতীয় তফসির করা হয়েছে একটি এলাকার নাম जहान नाम अलसतर पड़े विषय कर मुसल्लिन ओ सब मुसल्ल नाम दुर्भोग रही মানে ধ্বংস সর্বনাশ আর জাহান নামের একটি বলেছেন লীল মুসলিন রয়েছে বহু বছর হচ্ছে মুসল্লিন ওই সব মুসল্লিন নামাজিদের জন্য দুর্ভোগ রয়েছে ধ্বংস রয়েছে সর্বনাশ রয়েছে জাহান নামের শাস্তি রয়েছে যারা তাদের নামাজ হতে গাফিল হই থাকে ঘুমিয়েই থাকলো সূর্য উঠে গেল আনসলাত নামাজ থেকে আন বলেছে থেকে নামাজ থেকে গাফিল হয়ে থাকলো আনসলাত গাফিল তার নামাজ ছেড়ে দেয় না হয়তো পড়ে সূর্য উঠার পরে ডিউটি যাবে মিয়া বা নাস্তা করতে বসবে তার আগে যাই নামাজটা বিছিয়ে নামাজের মধ্যে খুশু খুঁজুর যে ঘাটতি হয় সে সম্পর্কে আয়ত্ত নাই সে কারণ আরেকটি সূক্ষ্ম কথা বলেছেন এই ব্যাপারে জেনে রাখলে উপকার হবে তা বলছেন যদি খুশু খুজু কারো নামাজ পড়ে কিন্তু মনটা ওইভাবে লাগে না যেভাবে লাগা উচিত মন দুনিয়ায় ঘুরে বেড়ায় যত বেশি এরকম হবে না যে আল্লাহ আল্লাহকে দেখেনি আর যে আল্লাহকে কেউ দেখতে পারে না সে আল্লাহ প্রতি ইমান যারা বিশ্বাস করেছে না দেখে ওখানে আল্লাহ করেছেন যে রহমান ওয়াদা করেছেন আল্লাহকে কেউ দেখেনি কিন্তু আল্লাহাকের সাথে আল্লাহ পাক রবুল আলমীন বান্দাদের সাথে ওয়াদা করেছেন নিঃসন্দেহে তার ওয়াদা আসবেই আসবে মাতিয়া আতা ইয়াতি মানে আশা থেকে মজদার মিমি বলতে পারেন যে তার ওয়াদা আসবেই আসবে মানে তার ওয়াদার তার প্রতিশ্রুতির বাস্তবায়ন হবেই হবে ইল্লা সালামা সেই জান্নাতে কোন রকমের ওয়াসার কথা ওয়ানার্থক কথা শুনবে না এমন কথা এমন কাজ যাতে একটা দুনিয়ার ফায়দা নেই দিনের ফায়দা নেই দুনিয়ার কোন বৈধ ফায়দা নেই হালাল ফায়দা নেই হারাম ফায়দা যদি কোরআনে এই অর্থে ব্যবহৃত হয়েছে আল্লাহ বলে যারা অসার অনার্থক কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে ওতে নেই অসার কথাই কাজে অনার্থক কথা কাজে ফালতু কাজে ঘুরে বাড়ায় না ফালতু কথা বলে না মানুষ যার জীবনের মূল্য আছে এরকম ওয়াসার অনার্থক কথা কাজে লেগে থাকে না জান্নাত এমন একটি আল্লাহ নিয়ামত যেখানে কোন অসার কথা না। অনার্থক কোন কথা কাজ দেখবেনা সেখানে কে বিয়ে করেছে হ্যাঁ শ্বশুর বাড়ি গিয়েছেন না শ্বশুর বাড়িতে যদি বাচ্চার সংখ্যা বেশি থাকে বাসের ঘরে দিয়েছে সারাদিন মাশাল স্পেশাল রুম দেওয়া হয়েছে দুপুর বেলা বিশ্রাম করবেন খেয়ে দেব শ্বশুর বাড়ি বউটা নিয়ে আর এই দিকে হইচই হইচই মানে একটু ঘুমাইতে দেয় খালে লাগু লগো শুনছেন শুধু অসার কথা অনার্থকথা কোন একটা ভালো কথা নাই যে একটা কিছু শুনলে দিনের কথা ঘুম আসছে ঠিক কিনা করেন জান্নাতে না জাননা থেকে অসার অনার্থক কোন কথা থাকবে সালাম আর সালাম শান্তির কথা শুধু শুনবে मान आगामी शुद्ध आरबी ना आंचलिक भाषा बुकरा शु... आगामीकाल शुरू है सकाल दिए आगामी बुकरा बोले আঞ্চলিক ভাষায় বা মাতৃভাষাই কিন্তু আগামীকালকের আরবি হচ্ছে গাদান? হ্যাঁ মানে মা বলছেন আগামী কালকের জন্য কি করেছে মানুষ দেখুক চিন্তা করে কি করলে আগামী কালকের জন্য জান্নাতের জন্য আখেরাতের জন্য পরকালের জন্য লেগাধ আগামীকাল তো বুকরা মানে হচ্ছে আসলে সকাল সকাল আর যে কোনো প্রথম যে জিনিসটা আসে ওকে বুকরা বলা হয় लीचु कला हमारे पेपे हक बाला सकाल बल সেখানে তাদের জন্য রিজিক থাকবে সকাল বিকাল মানে কি তাহলে জাননা সকাল সন্ধ্যা থাকবে সূর্য উঠবে ডুববে আলো ছিল অন্ধকার হয়ে যাবে তখন বিদ্যুতের প্রয়োজন হবে এরকম হবে না জাননাতে কিন্তু কিন্তু রাত দিন এরকম হবে না ইতালনা হা রাত গেল দিন আসলো দিন গেলো রাত আসলো অন্ধকার হইলো এইসব কিছু থাকবে না তাহলে কোরআনের এই সব ভাষায় বলা হয়েছে এই লোকটার সাথে সকাল বিকাল দেখা হয় দুপুরে দেখা হয় না তার মানে নাকি সকাল বিকাল দেখা হয় মানে সময় প্রায় সময় দেখা হয় এটা হচ্ছে উদ্দেশ্য তো আল্লাহ পাক রব্বুল আলমী জান্নাতের জন্য রুজি রেজিক রেখেছেন তাদেরকে আল্লাহ পাকার দেবেন সকাল বিকাল মানে সর্বদা করবে যেমন সেখানে তাই রয়েছে তিলকাল জান্নলে তিন বাদেন এই তো সেই জান্নার যে জান্নাতের আমার বান্দাদের মধ্য থেকে উত্তরাধিকারী বানাবো মান ওই সব লোকদেরকে মান কানা তাকা হবে আল্লাহরু মু যারা পাপ গোনা থেকে বাঁচতে চেয়েছে গোনা থেকে তাকিয়া বাঁচার চেষ্টা ছিল যাদের ওইসব লোকদেরকে জান্নাতের ওয়ারিস বানাবো এই আয়াতে পেলেন যে জান্নাত কার জন্য শুধু জন্মসূত্রে মুসলিমের জন্য নয় কারণ আমাদের দেশে ভালো করে পড়ে দেখেন বহু আয়াতে এরকম রয়েছে কানা তাকিয়া যে থেকে গোনা থেকে বাঁচার চেষ্টা ছিল সবচেয়ে বড় পাপ সির এই সির থেকে বাঁচার জন্য কালে মার দিয়েছে আর কালে বিশ্বাস করেছে चेष्टा करते गान चक्रान्ते गुमराह उठे आसते संशोधन करबा करा जे ना बेचे थकबो আসল তাকি বেঁচে থাকার চেষ্টা করলো কোরআন খুব সহজ ভাষায় বুঝার চেষ্টা করেন এর কয়েকটি আয়াত পরে একটি আয়াত আসছে যে যাহার নামে প্রত্যেককে যেতে হবে যাহার নামে প্রত্যেককে যেটা হবে মানে জাহান নামের ওপর দিয়ে পার হইতে হবে পুল সেরাত মানে পুল আর পুল মানে সেরাত কিন্তু আমাদের পুল সেরাত পুলটা হচ্ছে অন্য ভাষা আর সেরাত হচ্ছে আরবি ভাষা তো উর্দু ভার্সিতে যেন পুল আর ওইটা হচ্ছে আপনার এতে আরবিতে হচ্ছে সেরাত সেরাত মানে রাস্তা সেরাত মানে যে পুল তো এই ওই রকম আমাদের দেশের সাধারণ মানুষরা অনেকে বলে হ্যাঁ কি বলে রাত কি বলে লাইলাতুল কাদারের রাত আর লাইলাও বলে না কি বলে সবে কাদারের রাত সব তো রাত আবার সবে কাদারের রাত দুই রাত হলো না সব মানে রাত তো রাত রাত কদরের রাত হলো না ওই রকমে হচ্ছে পুল সেরা শব্দটি আমাদের দেশীয় ভাষা তো এই সেরা পুলের উপর দিয়ে যে উপর যে পুল হবে এর উপর দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে কিন্তু নাজাত পাবে ওখানে গিয়ে আছাড় খেয়ে খেয়ে পড়বে পড়বে পড়বে পড়বে আত্মা আল্লাহ বলছে যারা মুদা কি গুনা থেকে বাঁচতে পেরেছিল তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেব। অন্য জায়গায় রয়েছে এইরকম আয়াতগুলি পড়ে দেখুন ও ইত্তাকি অজান্ন লীল জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে তার মানে সত্যিকার ইমানদার যে আল্লাহ পরকালে বিশ্বাস রাখে আজাব শাস্তিতে নেওয়া বিশ্বাস রাখে জানে কবরের জীবনে পরকালে বিশ্বাস রাখে আল্লাহ দেখছেন জানছেন শুনছেন বিশ্বাস রাখে সে আবার কি করে করতে পারে সামনে চিন্তা করছে কেউ আছে নাকি হ্যাঁ তাহলে আল্লাহর সামনে কি করে করতে পারে তাহলে মমিনাকি যদি কোথাও বলা থাকে আল্লাহ বলছেন অ্যা জান্নাত কার জন্য তৈরি রাখা হয়েছে আল্লাহ জন্য যারা গোনা থেকে বাঁচার জন্য সচেষ্ট ছিল আপ্রাণ করব। চেষ্টা গোনাতে কাবিরা থেকে বাঁচব সাগিরা থেকেও বাঁচবো চেষ্টা আছে সবসময় এইরকম লোক হচ্ছে আসল জান্নাতি যাদের কথা আল্লাহ পাক আহ কোরআনীকে নিয়ে বলেছেন তাদের সাথে আদা করেছেন আল্লাহ পাক বলছেন যে এই জান্নাত কার জন্য আমার বান্দাদের মধ্যে ওয়ারি সব উত্তরাধিকারী হবে সব লোকেরা মানকানা তাকিয়া যারা আল্লাহ যারা মুহেজগার পরেজগার শব্দটি ফার্সি ভাষা পরেজগার মানে পরেজ মানে বেঁচে থাকা যারা কোন থেকে বেঁচে থাকে পরেজ মানে বেঁচে থাকা এরপরে আর একটি বিষয় সেটা হচ্ছে নবিয়া সাল্লি হাসাল্লাম খুব আশা করতেন জিব্রাইল আলী সালামের কাছ থেকে যে ঘন ঘন সকাল বিকাল বার করে জিব্রাইল আসবেন আকাঙ্ক্ষা করছিলেন সে আদেশ রয়েছে যে একদিন রসরুল্লা সালি সাল্লাম বললেন যে হে আপনি এত দেরি করে কেন আসেন মাঝে মধ্যে বিশেষ করে দু চার দিন গ্যাপ হয়ে গেলে বলতেন তুমি দেরি করে ফেলছো কেন ঘন ঘন আসবে প্রতিদিন আসবে বরং দিনে সকাল বিকেল আসবে এই আশা করতেন তার উত্তরে জিব্রাইল আলাম যে কথাটি বলেছেন রব্ক জিব্রাইল আলি সাল্লাম মহাম্মদ রসুলকে বললেন যে আমরা নেমে আসি না অমানাজ মানে অবতরণ করা আমরা অবতরণ করি না মানে ফেরিস তারা এই দিনা খালফান আমরা নিজেদের মালিক নিজে নই আমাদের রব রয়েছেন আল্লাহ তার কখনো আমরা নাফরমানি করি না বিনা হুকুমে বেরিয়ে চলে আসলাম না যেমন মানুষ চলাফেরা করে বিনা হুকুমে আল্লাহ কত না হুকুম মালিক তিনি লাহু আল্লাহ লহু মানে আল্লাহর জন্যই মানে আল্লাহ একমাত্র মালিক আমাদের সামনে যা কিছু রয়েছে আর আমাদের পেছনে যা কিছু রয়েছে সবকিছুর অমাবাহী যা আলিক আর এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর মালিক কে আল্লাহ জিবরাই কথা বললেন সামনে যা রয়েছে পিছনে রয়েছে এর অর্থ কি অধিকাংশ তফসির কার বলছেন সামনে রয়েছে মানে ইহো জগতে পৃথিবীতে যা রয়েছে যা হচ্ছে আল্লাহ এর মালিক আর যা পরে আসবে মানে আখেরাতে যা হবে তারও মালিক আল্লাহ এর মাঝখানে কবরের জীবন বরজাখি জীবন আগে পরে সবকিছুর মালিক আল্লাহ ফাকরবুল আলমী আর কেউ কেউ এর বিপরীত বলেছেন পিছনে মানে পিছনে যেটা চলে গেছে মানে আর সামনে যেটা আসছে মানে তোমার প্রতিপালক তোমার রব ভুলে যান না আল্লাহ ভুলে যাননি যে পাঠাইতে হবে কিন্তু বছরকে বছর পড়ে থেকে যান ঘুষ না দিলে ফাইল সামনেই পারে না ঘুষ না দিলে ফাইল সামনেই পড়ে না আল্লাহ ফকরব্বুল আলম ভুলে যান না আল্লাহ ফাকর্বুল নাসিয়া নন আল্লাহ কেউ কেউ বর্ণনা করেছেন যে নবী এ কারিম সাল্লি সাল্লামের কাছে একবার আসতে কয়েকদিন দেরি করেছেন আর নবী এ কারিম সাল্লাহ কোনো প্রশ্নের জবাব দেওয়ার কথা বলেছিলেন তো সেই জন্যই নবী সাল্লাহ জিব আলি সাল্লামকে এরকম কথা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই আয়াত আর নাজিল মালিক আল্লাহ সুতরাং হে নবী তুমি তারোই এ বাদত কর ফুধু নবীকে সরাসরি সম্বোধন করা হয়েছে আর পরোক্ষ সম্বোধন প্রত্যেক মানুষ করেছে সৈয়দুল এত বড় ব্যক্তিত্ব হে মানব সকল তোমরা তোমাদের প্রতিপালকের এবাদত করো এবাদতে শুধু এবাদত করাই নাই বরং এবাদতের ওপর তুমি দৃঢ় হাও অটল থাক্তাবের সাবর থেকে इश्ता त्रामर जरा सारा पंडितिया अटल थको तरह एबादते आल्लाबादे अबिचल थको अटल थको दृढ़ प्रतिज्ञ शुद्ध एबाद मजे मध्य नमन आजकलकार अधिकांश मुस्लिम रमजानी मुसलमान रमजान मुसलमान बालामसिबत मुसलमान बापमा बढ़ले मुसलमान नाम मुसलमान नाम आल्लाके अटल हो जाओ विचल धर्ज जा। धारण करो और अटलता दिने पर अटलता प्रयोजन रही हम धर्म एक प्रकरण धर्य तीन प्रकार सीबतर धर्धारण करा मान हुत ना और आल्ला दिन कायेम थे प्रतिकूल झुंकी हम झड़ तूफान हम झुक आल्ला अटल थार मजबूत हो जावा एक रकम धर्य धारण कर गुना क्षेत्र प्रयोजन रही लोभ सामलाई ना पार्ले गुनाचते লোভ সামলাই টাকার লোভ সামলাইতে পারলেন না টাকার লোভে পড়ে গেলেন এত লাখ লাখ টাকা মালিক এটিএম কার্ড মালিক দিয়ে দিয়েছে বস দিয়েছে টাকা অনেক টাকা কালেকশন করে আহ নিয়ে এসছে আর থাকবে কেন দিলোর টান লোভ সামলাইতে পারলো কোন থেকে বসতে পারলো না যে না ব্যবচারের ক্ষেত্রে এইরকম সুযোগ পেয়েছি আর এইরকম সুযোগ পাওয়া যায় আর লোভ সামলাইতে পারলো না তো যারা লোভ সামলাতে পারে না তাদের দ্বারাই গোনা হয় এই জন্য সেই ক্ষেত্রে নিজেকে ধৈর্য ধারণ করা এবং বাঁচিয়ে রাখা মোহন আল্লাহ তারপরে এর সাদ করেছেন হালতা হুসামিয়া হে নবী তুমি কি জানো তার কোন সমনাম রয়েছে আলহা সালাম সম্পর্কে কি বলছেন নাম আল্লাহ রাখলেন স্বয়ং আর কি বললেন লমনাজা আল্লাহ সামিয়া। এর পূর্বে এই যে ইয়াহিয়ার নাম আমি রাখলাম এর সমনাম কাউকে করিনি মানে এই নামে কারো নামকরণ হয়নি তাই না মিথ্যা আমাদের দেশের দোস্তির সম্পর্ক একটা বন্ধুত্বে সম্পর্ক তো সামিয়া মানে হচ্ছে ওই মিতার সম্পর্ক সমনাম ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আল্লাহাক রবুল্লা আলমিনের কোন নাম মানুষের জন্য প্রয়োগ করা যেতে পারে কিন্তু তার গুণের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে সেটা সীমিত অর্থ বহন করে আল্লা ফরাবুল আলমিনের নামের যে গুণ রয়েছে তাতে ব্যাপকতা রয়েছে আর কিছু কিছু নাম রয়েছে না যেমন রহমান কোন মানুষের নাম রহমান হইতে পারে না মহান করুণামাই পরম করুণামাই রহমান অতি দয়ালু না হতে পারে না তবে রহিম আর রাহিম না শুধু রাহিম যদি বলেন হ্যাঁ নবীকে আল্লাহ বলছেন বিল মিনি না সহনশীল তো এই নামগুলি যদিও নবীর ক্ষেত্রে হইতে পারে আপনি বলতে পারেন আমার আব্বা বড় দয়ালু যদি আরবি বলেন কি বলবেন আই রাহিমন হ্যাঁ আমার মা দয়ালু তো উম্মি বলবেন তা রাহিম বা রাহিমা এই মানুষের ক্ষেত্রে এই নামগুলি বলা গেলেও গুণের ক্ষেত্রে আল্লাহর সাথে এই আল্লাহ আল্লাহাক রবুল আলমের কোন সমনাম রয়েছে গুণের ক্ষেত্রে সমনাম বলে শুধু সমনাম বোঝানো হয়নি সমনামও বোঝানো হয়েছে গুণের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে ওই ব্যাপকতা নেই আর বোঝানো হয়েছে আল্লাহর কেউ সমতুল্য সমকক্ষ নেই আল্লাহর কোন সমতুল্য আছে আল্লাহ নেই মোহন আল্লাহ তারপর এরশাদ করছেন কাফের অবিশ্বাসীর কথা যারা পরকালকে অস্বীকার করে বা পরকাল সম্পর্কে যাদের স্পষ্ট কোনো ধারণা নেই বিভ্রান্তিকর কথাবার্তা যেমন হিন্দুদের मरे आज जन्म निबंधी से प्रथम जन्म बेला जी भलो मानुषे पृथ्वी तीवन जापन करूद्रमथर झेले পায়খানা পেশাব সাপ করতো সমাজিত দেব হয়ে যাবে তাদের কাছে দেব হইতে দেব দেবী হইতে লাগে না তাই না হয়ে যাবে আর যদি ব্রাহ্মণের ঘরের হয় খুব ভালো ছিল একবারে পারিবারিক দিক থেকে সামাজিক দিক থেকে পয়সার দিক থেকে সম্মানের দিক থেকে সব দিক থেকে ছিল রাজা মহারাজা ছিল প্রধানমন্ত্রী অন্যায় করেছি তাহলে চন্ডাল হয়ে জন্মিবে হ্যাঁ ডোমচামার হয়ে সুদরে হয়ে জন্মিবে আর ভ্রান্ত কথা সাধারণত কথা যদি এই এইরকমই সিলসিলা চলতে তাহলে পৃথিবীর মানুষ কখনো চূড়ান্ত ফেসলার কথা বুঝতে পারবে না আপনারা যদি এইটাই সত্য হয় আলহামদুলিল্লাহ মুসলিম আপনাদের সম্পর্কে এটা উদাহরণ দেব না কিন্তু ধরেন আজকাল হিন্দুরা এটা তাদের প্রথম জন্ম না দ্বিতীয় জন্ম করো না তৃতীয় জন্ম না চতুর্থ জন্ম যদি বলে তৃতীয় জন্ম চতুর্থ জন্ম তাহলে কি বুঝতে পারছে যে আগের বেলা এইরকম ছিলাম আর এবার এইরকম হয়ে জন্মেছে আগের বেলা ব্রাহ্মণ ছিল এবার চন্ডাল হয়ে জন্মেছি আর চামার আবার বাটমার হয়ে জন্মেছি হ্যাঁ বুঝতে পারছে বুঝতে পারছে না বুঝতে পারছে না তাহলে তো চূড়ান্ত ফেসালা হল না তাহলে মুসলুম ব্যক্তি অসহায় ব্যক্তি নির্যাতিত ব্যক্তি আসে বুঝতে পারলো না যে আমি আল্লাহর কাছে কোনোদিন নার্য হক পেলাম আর জানলে পারু করেছি তারপরে তো পারলো না যে আমি কি ডোমচামার কিন্তু আমি এক যুগে ছিলাম ব্রাহ্মণ একবারে মুখার্জি আর চ্যাটার্জি ছিলাম বুঝতে পারছে না তো পারছে তাহলে চূড়ান্ত হলো না পক্ষান্তরে আখেরাতের ইমান মানুষকে কত সুন্দর করে দেয় একজন মুসলিম ব্যক্তি অসহায় ব্যক্তি ভালো করে বুঝতে পারো কেমন আলহামদুলিল্লাহ ইনি জাজমা সবারও ধৈর্য ধারণ করেছিল সেই জন্য আজকে বদলা পেয়েছে বদলা পেয়েছে আর একজন জালেম জম অন্যায়ুন অন্যায় জীবনে কখনো সুখ পেলাম না কখনো সুখ পেলাম না কত যে দুনিয়া অন্যায় করেছি আল্লাহ বুঝতে পেরেছি আল্লাহ বুঝতে পেরেছি রব্বানা আবসরনা ফরজেনা না আল্লাহ দেখে নিয়েছি হাজার দেখে নিয়েছি भल कर बुजते बुजुते मजलुम नेकामलकारी सत्कर्मशील गरीब दुखी धार्मिक लोको बुझे अवस्थार कथा दुनिया कष्ट पेले तीन दिन कष्ट छ चिरकाल सुख पे जालेम बुझते दुनियाते अत दादागिरि कर ले हाय कखो जीवन शांति पाय हाय कान्ति शा, पाय को न्यामत देखें न्यामत सब बोले जाए ইসলামের আকিদা যে আকিদা শুধু ইসলামের নয় সমস্ত আদাম আলী ইসলামের আকিদা হাওয়া আলী সেই আকিদা মানুষকে কত সুন্দর করে দেয় যে ভবিষ্যৎ উজ্জ্বল যদি ভালো পথে থাকি তাহলে তো আল্লাহ ফাকবুল আলমিন এরশাদ করছেন যে যারা কাফের আল্লাহ পরকালকে অস্বীকার করে তারা বলে থাকে একলুল ইনসান ও মানে কাফের মানুষ বলে থাকে এখানে আলী মানে বিশেষ বিশেষ মানুষের অস্বীকার করে রকম মানুষ বলে থাকে আইজা মা মৃত্যু যখন আমি মরে যাবো হাইয়া আবার পুনর্জীবিত করে আমাকে বের করে নিয়ে আসা হবে ওঠানো হবে না হবে না অস্বীকার ইনসান এই ছিল না প্রথমবার যখন সৃষ্টি করি তার কোন অস্তিত্বই ছিল না কোন জমির প্রথম পানি বৃষ্টি হয়েছে তারপরে একটা फसल फल होता और बाप खेल माँ खेल बीर्ज तैरज तैर पर शुक्रबिंदुटा मेरे गर्भे गारे पायदा हालत आलाल इंसान हेनु मिन लेकुए मजकूरा एम एक जुक्की प्रत्येक मानुषर जीवने छानेकुन सैय मजकूरा तो अस्तित्व ही तुम्हारे ना তাহলে যে আল্লাহ না থেকে আদাম থেকে না থেকে অজুদে অস্তিত্ব নিয়ে আসতে পারেন প্রথমবার সে আল্লাহাকবুল আলমিন তো দেখে নিয়েছেন দ্বিতীয়বার আল্লাপ করতে পারবেন না এটা কি আল্লাহ পাক রবুল্লা আলম প্রথমবারের সৃষ্টিকে দলিল হিসাবে পেশ করেছেন পরকাল এবং পুনরুত্থানের জন্য যে পুনরুত্থান আল্লাপাকের কাছে সহজ যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করার কোন মুশকিল না মহান আল্লাহ এর সাদ করছেন কাবুল্ল এই মানুষকে এই কাফের কে আমি প্রথমবার সৃষ্টি করেছি ওয়ালাম কিছুই ছিল না তার কোন আল্লাহ পাক কার কসম করছেন হ্যাঁ নিজের সত্তা নিজের জাতের সব শপথ করছেন ফাওয়ার অব্বিকা তোমার রবের কসম আল্লাপাক রবের কসম করেছেন আল্লাহাক রবুল আলমিন তার প্রিয় নবীর কসম করেছেন पथभ्रष्ट कर दे के परकाल अस्वीकारी बेदीन देर के, के, के, के, के काफे হাঁটুর ভরে বসাকে একটু বসে দেখান তো কেউ হাঁটুতে ভার দিয়ে হাঁট এ নত জানু মানে এই যে জানু যেটা রান এটা নতু অবস্থায় নতু জানু যেটাকে বলা হয় এই অবস্থায়। এই অবস্থায় বসা আসামি আর সবচেয়ে আল্লাহ যারা মারা গেছে আল্লাপাক তারপরে সত করেছেন রহমান আসাদা অতপর আমি অবশ্যই অবশ্যই বের করে নিয়ে আসব। দল যে কোনো ফিরকা আর শিয়া একই অর্থে আজকাল যে সন্ন্যের বিপরীত যারা শিয়া নিজেদেরকে বলছে এরা শিয়া নাম কেন নিজে রেখেছে এই জন্য যে এরা বলে যে আমরা শি এত আলী আলীর দলের লোক আমরা आदर्श मुक्त करें आल्लाधिष्ठ से मर्जा दे रेखे तो दल जे दल आली रजियाल्लाह मान सुनते कि आली के एला হচ্ছে আলীর মধ্যে সাবাই চক্রান্ত আবদুল্লাহি ছিল সে দেখলো হয়ে যেতে হবে আলী যেমন তেমন মানুষ নাকি আলীর মধ্যে অনুহেয় রয়েছে আলী হচ্ছে মাবুত আলী উদ্ধার করতে পারে রক্ষা করতে পারে এই আকি যখন কিছু লোক পেশ করতে শুরু করলো জানতে পারলেন আলী রাজিয়া আল্লাহ তালানহ তখন বললেন ধরিন এসব ধরিনে আগুন নিক্ষেপ করেছিলেন বলছেন যখন আমি চরম অন্যায় অপরাধ দেখলাম যে আমাকে আল্লাহ বানিয়ে ফেলেছে এনিয়ে ফেলেছে তো আজ তো নারানো কম্বারা আমি আগুন জ্বালালাম গর্তে আর কম্বার বললাম যে ধরে নিয়ে এসে সবকে তার একজন সহযোগী ধরে নিয়ে এসো আর এদেরকে জ্বালা তাহলে ওই দল যারা বলে আমরা আলীর দল অথচ আলী রাজি আল্লাহন দল নয় সমস্ত রকমের সিরকুফর মজুদ আল্লাহ ছাড়া আলীকে ডেকে আল্লাহ ছাড়া হোসেন কে ডেকে আল্লাহ ছাড়া হাজানকে ডাকে আল্লাহ ছাড়া ইমাম মাসুমকে ডেকে আল্লাহ ছাড়া জিলানিকে ডাকে আল্লাহ ছাড়া চিস্তি কে ডাকে এরা কখনো আলী রাজি আল্লাহ তাল্লাহ দলের লোক নয় আল্লাহ ফখরবুল্লা আলম করেছেন প্রত্যেক দল থেকে আমি বের করে নিয়ে আসব ওই ওইসব লোকদেরকে এইযম আসাধ্য আলার দয়াময় আল্লাহর ক্ষেত্রে কে সবচেয়েতে বেশি অবাধ্য আল্লাহর সাথে কে অবাধ্যতা বেশি করেছে ওই অবাধ্য লোকদেরকে আমি বের করে নিয়ে আসবো প্রত্যেক দল থেকে তাহলে প্রত্যেক দল মানে বিভিন্ন রকমের পাপি দল পাপি দল একটা করে আল্লাহাক বের করে নিয়ে আসবেন আল্লাহাকালানো আমি জানবো আমি যারা আউলা বেহা বেহা হাজামের মার্জা হচ্ছে জাহান্নাম ওই জাহান্নে যাওয়ার ক্ষেত্রে জাহান নামে দগ্ধান মানে দগ্ধ সালা ইয়াস মানে প্রবেশ করা বা জাহান নামে দগ্ধ হওয়া যে করবে না একমাত্র সে জাহান্নামে প্রবেশ করবে ইল আসকা তো সাল টসলা সায়াসলা নারান তো আল্লাহ ফক্রব বল এখানে সেলিয়া শব্দটি ওখান থেকে বলেছেন আল্লাহ বলছেন অতঃর আমি জানি ওইসব লোকদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধ হওয়ার ক্ষেত্রে অধিক উপযুক্ত আউলা আউ্লা মানে উপযুক্ত আর মানে ঘাটে নামা কেউ যদি ঘাটে নামে পানির ঘাটে ওকে ওয়ারাদা বলা হয় ওয়ালাম্মা ওয়ারাদা মাান মুসা আল ইসাল্লাম যখন মাদিয়ান এলাকার পানির কাছে গিয়ে অবতরণ করলেন নামলেন তোমার রবের এটি হচ্ছে অনিবার্য ফেসালা হাতমান মানে ফেসলা আর মকদিয়া মানে চূড়ান্ত করে দেওয়া হয়েছে অনিবার্য ফেসালা বলছেন এমন কোনো অতপর আমি পরিত্রাণ দেব মুক্তি দেব ওই সব লোকদেরকে যারা এই তাকাও যারা গোনা থেকে বেঁচে থেকেছে যারা ছিল। যারা পাপমুক্ত থাকার চেষ্টা করেছে নত জানু অবস্থায় লাঞ্ছিত অবদস্ত করে ওই জাহান্নামে তাদেরকে রেখে দেব তো আল্লাহরুল আলমিন এই আয়াতে পুলের কথা উল্লেখ এই একটি আ যে আয়াতে কোরআনে করিমে এই যে জাহান্নামের যে ওপরে পুল হবে সেরাত হবে এ সেরাতের কথা আর সেরাতের প্রতি ইমান নিয়ে আসা পরকালে যেসব ইমানের স্তর রয়েছে ইমানের বিষয়গুলি রয়েছে বিষয়ের একটি বিষয় যেটি আয় দ্বারা প্রমাণিত আর নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন আহসান দুই দলের মাঝে আমরা একদল আমরা একদল আবু জালা বুলাব আর তোমরা হে খাবাল তোমরা একদল তোমরা আর দল। দুই দলের মধ্যে কোন দল खैर मकामान मर्यादार दिखा दुम सभागुल जक जमक बस मीटिंग करी तुम्हारे सभा गरीब मिस्किन सब खेते पाओना तुम्हारा আর মর্যাদার দিক থেকে পারিবারিক মর্যাদা সামাজিক মর্যাদার দিক দিয়ে দেখো এই কথা একটি যুক্তি যে দুনিয়ায় আমরা যখন সুখী তাহলে আমরাই ঠিক পথে আছি আমরাই ঠিক পথে আছি অনেক পশ্চিমা পশ্চিমা যা আল্লা পরকাল সম্পর্কে সঠিক বিশ্বাস রাখে না তারা এইরকম গোলক ধাঁধাই পড়ে রয়েছে दुनिया नेतृत्व दीची खूब सुखे रे हर नई पथे रही ना क्या ना। नाईपथे थार मापाटी हमला पक्रबुल आलम विधान वही कुरान एवं हदीस कुरान एवं हदीस मुताबिक जरा सठी पथे रही है तरह दुनिया सेमको गरीब असहालघु तल कम संख्यालघु हवाट हक सम्भव्य लक्षण हक हम तरह संख्या बसने जाँ जमक बस पाप और थार सम्भवन बसि জিজ্ঞাসা এটা এখানে নয় আর একটা হচ্ছে কাম খাবরিয়া মানে কোন সংবাদ দেওয়ার জন্য কাম শব্দটি ব্যবহার করা হয় যেমন আমরা বলে থাকি আমি এরকম কত শত লোক দেখেছি হ্যাঁ আমি এরকম কত শত লোক দেখলাম কত আলেমকে দেখলাম আর কত ডাক্তার দেখলাম বল না এইটা হচ্ছে যে কত শব্দটা এটা হচ্ছে আমি ধ্বংস করেছি কত শত জাতিকে আমি ধ্বংস করেছি আল্লাহ বলছেন এদের পূর্বে আমি বহু জাতিকে ধ্বংস করেছি হোম আহসানো আসাহা তারা এদের চাইতে উৎকৃষ্ট ছিল আশা উপায় উপকরণের ক্ষেত্রে আশাস আসবাবপত্র তাদের জীবন যাপন আসা আজকাল ফার্নিচারকে আশাস বলা হয় দেখেছেন ফার্নিচার দেখেছেন উপায় ক্ষেত্রে মানে ভোগ বিলাসের সামগ্রীর ক্ষেত্রে এরা খুব উৎকৃষ্ট অবস্থায় ছিল আর কি ছিল ওরিয়া আর রা এরা থেকে মানে দেখা চাকচিক্যতায় দুনিয়ার বাহ্যিক চার চিক্যতায় এরা কি ছিল বড়ই। मापकाठी नुम गुमराहे पड़े रही तुमर पथभ्रष्टाइल दुर्ये রহমান তিনি তাদেরকে ছাড় দিয়ে থাকেন হাততাই যখন তারা ওই অবস্থাকে দেখে নেই যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে ওয়াদা করা হয়েছে আল্লাহ কি ওয়াদা করেছেন কেয়ামত চলে আসলো মানুষের মত আসলো ক্যামত শুরু হয়ে গেল অথবা যে বড় কেয়ামত সে কিয়ামত চলে আসলো চূড়ান্ত ফায়সলা হইলো না দুনিয়ার আজাব হয়তো দেখেনি দুনিয়াতে সারা জীবন সুখ করতে করতেই চলে গেছে এটাও তো হইতে পারে জেনে ফেলবে অবস্থার দিক থেকে মর্যাদার দিক থেকে কে নিকৃষ্ট সার নিকৃষ্ট ওয়াদ আফ জুনদান জুনদুন মানে সেনাবাহিনী जनबल जनबल देखो क्या दिने कारमिन मुसलिम साहबल दुरबल ना कि मुशरे हाँ विदाती तुम्हारे जनबल दुरबल संख्यागरिष्ठ दुनिया कत दुरबल असहाय तक बोझा जाए हक बल मापकाठी क्यूं ইমানকে বাড়িয়ে দেন বলছেন ওয়াইজি ইদুল্লাহ আল্লাপাক বৃদ্ধি করে দেন ওইসব লোকদেরকে যারা এই তাদাউ যারা হেদায়ত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত তাদের হেদায়তকে তাদের সৎ পথে চলাকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন আর স্থায়ী সৎ আমল বাকিয়াত তোমার রবের নিকট হচ্ছে উৎকৃষ্ট সবাবান প্রতিদানের দিক থেকে ও খাইম মারাদ্দা আর পরিণতির দিক থেকেও বড় উত্তম ও খাইরুম মারাদ্দা পরিণতি মারাদ্দ রাধা মানে ফিরে যাওয়া তো ফিরে যায় যেখানে ফিরে যায় সেটাই পরিণতি হয় এখানে আল্লাহ দেখেছী করেছে কাল আর বলে থাকে আমাকে অবশ্যই ধন সম্পদও দেওয়া হবে আর জনও দেওয়া হবে ছেলে মেয়ে সন্তান সন্ততিও দেওয়া হবে এই আয়াতের সানে নজরুল রয়েছে तरबारे तैरेंड काफर नेताबिन वाहमी आसबिन वाहमी बड़ो धन जनर मालिक अने धन सम्पद भलो छोड़ना বলছে আল্লাহর কসম করে বলছি তুমি যদি মরেও যাও মরে যাও উঠেও যাও সেই দিনও যদি বলো তোমার সেই দিনে বলবো না যে মোহাম্মদকে আমি অস্বীকার করি এ কথা বলবো না এখন দুদূরের কথা মরে যাও আবার উঠবে যেদিনে যদি আমাকে বলো যে অস্বীকার করে মোহাম্মদ কে কখনো অস্বীকার করবো না উঠবো নাকি যদি উঠি তাহলে আজকে যে ধন সম্পদ আছে ওটা তো থাকবে ধন সম্পদও থাকবে আর আমার জন থাকবে জনবলও থাকবে সেই দিন তোমার টাকা পেমেন্ট করে দেবো পরিশোধ করে দেবো ই ঠাট্টা ওই দিনে দিয়ে দেবো ধন সম্পদ দেওয়া হবে আর জন সন্তান সন্ততি দাও দেওয়া হবে আর তালা আল গাইব আল্লাহ বলছেন গাইব কি উখি মেরে দেখেছে নাকি হ্যাঁ যে কিয়ামতের দিন আমাকে দেওয়া হবে আমার ছেলে মেয়ে থাকবে ধনজন থাকবে কি করে দেখলো সে তোমাকে কিয়ামতের দিন কি করবো ধনজন দেব দেবো অদা করেছেন আল্লাহ পাক না কাল্লা কখনো না কোশ্চিন কালেও না সনাক্তব মায়াক যা বলছে আমি অবশ্যই লিখে রাখবো আমার ফেরেস্তা মালাইকাদেরকে দিয়ে তাগিদের জন্য এটাকে বলা হয় ওয়ান আর যা কিছু বললো বা বলছে এর আমি মালিক হবো যেই বিষয়টি বলছে এই বিষয়ের মালিক আমি মানে কেমতের দেন मालिक के हमें मालिकबीना हाजिर है निसंगे एक আল্লাহ অনেক উপাস্য সাব্যস্ত করেছে যাতে করে এরা তাদেরকে শক্তি তাদের সাহায্য করে যারাই আল্লাহ ছাড়া অন্যের পূজা করে কি ধারণা রাখে যে আমাদের কাজে আসবে সাহায্য করবে আমাদের মনের কামনা বাসনা পূরণ করবে কেউ ছেলে মেয়ে পাওয়ার আশায় সিজদা করে কবর মাজারে গিয়ে কেউ রোগ ভালো হওয়ার আশায় কেউ বল আমার ইজি কে বরকত হবে কেউ বল আমার ফাইজ রুহানি ফাইজও বরকত আসবে হিসাব সব শিরকি আঁকিদা রাখে আবার দেব দেবী মূর্তি সম্পর্কে যারা ওই সব মূর্তি পুজো তাদের ওই সব আঁকি আল্লাহাকর বলছে যে মানুষ যে আল্লাহ ছাড়া অন্যান্য পূজা করে আর মনে করে যে সবের পূজা করছি যেগুলি করছি মাজার হোক আর প্রতিমা পুতুল হোক এরা আমাদের ইজ্জতের কারণ হবে এরা আমাদের শক্তিশালী করবে এরা আমাদের সাহায্য সহযোগিতা করবে সাহায্যে এরা আমাদেরকে খালি সে একাই ছেড়ে যাবে না একা জান্নাতে যাবে না সাথে নিয়ে যাবে বাবা গো তোমাদেরকে বাবা ছেড়ে একা জাননাতে যাবেন না সবকে সাঁতে নিয়ে যাবেন গুন আলহামদ ইজ্জা আল্লাহ বলছেন শোনো তারা তাদের এই শিরকি এবাদতকে অস্বীকার করবে যে আল্লাহ এদেরকে শেষ দা করতে বলিনি আব্দুল কাদির জিলানি বলুন আল্লাহ আমার কবরকে রসুলগণ বলি আল্লাহ আমাদের কবরকে শেষদা করতে নি। মানে বিপরীত অপজিট। তাদের অপজিট আল্লাহর সামনে কেস করবে যে আল্লাহ এর বিচার করো এই মুসরে যারা তোমাকে বাদ দিয়ে আমাদের পূজা করেছে কি হবে আদা আন এই উপাস্যরা যাদের আল্লাহ ছাড়া পূজা করা হয়েছে এরা দুঃমন হয়ে যাবে अंतर्दृष्टि दिए देखोल्लाय का शैतान दे के काफे छिड़े दीउज अजा सर्वनाश कर এদের জন্য দিনগুলি গণনা করে গুনে রাখছি আল্লাহ দিন গণনা করে রাখছেন গুনে রাখছেন যে সময় তোমাদের ঘন নিয়ে আসছে রহমান এই তো ছিল কাফের মুশ্রেকদের অবস্থা তখন মমিন যারা আল্লা বলছে যেদিন সমবেদ আল্লাহ আল্লাহরুদেরকে মোত্তাকিদের এলার রহমান দয়াবান আল্লাহ পাকের সামনে ওয়ফদা মেহমান অতিথি সম্মানিত অতিথি হিসাবে ওয়ফদ হিসাবে অফদ মানে হচ্ছে সম্মানিত অতিথি কোন একটি দেশের পক্ষ থেকে কোন একটি দলের পক্ষ থেকে যে প্রতিনিধি হয়ে যায় ওকে অফদা আরবি ভাষা আজকে বলা হয় আল্লাহর বলছেন সেই দিন মধ্য থেকে আল্লাহরুদেরকে দয়াবান আল্লাহর সামনে জমা করা হবে একত্রিত করা হবে সম্মানিত অতিথি হিসাবে মিন পক্ষান্তর অপরাধীদেরকে তাড়িয়ে নিয়ে আসা হবে সুক মানে তাড়িয়ে গরু ছাগলকে পেছন থেকে মার দেয়া তাড়িয়ে নেওয়া হয় ফেরেজ দ্বারা তাড়িয়ে নিয়ে যাবে এলা জাহান্নামা জাহান্নামের দিকে অবস্থায় এমন পিপাসিত অবস্থায় যখন পিপাসিত গরু ছাগল ওটকে যখন পানি দেখতে পাই গরু ছাগল উঠে আর দুনিয়াতে পাবো কিন্তু সিরকুফুরি করে মরেছে পাপ করে মরেছে আসলে মরিচিকা দেখবে দেখবে হাত তাই যা হলে মেয়েজি কিছুই পাবে না জাহান নামে যাবে আল্লাহ ফখর বলছেন এরা কোন সুপারিশের অধিকারী হবে না তারা কারো সুপারিশ পাবে না এটা হচ্ছে প্রসিদ্ধ নিজেরা তো সুপারিশ পাবে না ইা ইন্দর রহমান তবে যেই ব্যক্তি দয়াবান আল্লাহ পাকের কাছে ওয়াদা নিয়েছে প্রতিশ্রুতি নিয়েছে धार्मिक पा घर पाप आमान तहिद ठीक तौहिदी शिल्प मुक्त आदात मुक्त आफा पाँच लोक सुपारिश कर आत्मयर जन सुबर नेक लोक खूब नेक लोक नो गुपारिश कर तुम कार्य सुपारिश कर ठीक आनीर দয়ামান আল্লাহ আল্লাহ মেয়ে লকাত যে তুমি তোমরা তো চরম অন্যায় কথা নিয়ে এসেছ ই আজিমান আজিমান মহা অপরাধ তোমরা নিয়ে এসেছো চরম অন্যায় কথা বলেছো আল্লাহ সন্তান সন্ততির কথা বলা এটা হচ্ছে আল্লাহর সাথে চূর্ণ বিচন্ন হয়ে যাবে আরদ আর পৃথিবী ফেটে পড়বে অতাকির জি বালু হাদ্দা আর পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়বে আন্দাউলির রহমান ওয়ালাদা याल्लानदीर्ण है पहाड़ चूर्ण विचूर्ण पृथ्वी फेटे पड़े उपक्रम हैलमीन सम्पर्की आल्ला दिन सम्पर्क अन्या कथा সবকিছু ভয়ে প্রকম্পিত হয় সমস্ত সৃষ্টি আল্লাপাকর বলে আলম এনার প্রভাবিত হয় আল্লাহাক বলছেন অমায় আম্বাগিলির রহমান খেদাওয়াল্লা আল্লাহর জন্য সমীচিন নয় উপযোগী নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন এটা হইতে পারে না এটা দুর্বল সৃষ্টির গুণ এটা সামনে গোলাম দাস হয়ে আসবে না প্রত্যেকে আসমান জমিনে যে কেউ রয়েছে সকলে কি হয়ে আসবে রেস্তা মালায়িকা হোক জিন হোক মানুষ হোক নবী হোক রসিল হোক সবাই কি হয়ে আসবে আবদান গোলাম আল্লাহর গোলাম হয়ে আসবে সেখানে থাকবেন আল্লাহ দু প্রশংসা শিখাবেন আর দু প্রশংসা করতে থাকবেন আল্লাহ তো আর বলে মাথা উডাং বলো তুমি কি বলছো বলো এই নাই যে গায়ের জোর দেখাবেন আমার লোক আমি নিয়ে যাব না এইসব চলবে না এসব দুনিয়াতে নেতাদের কাছে চলে আদাহা হোম আদা তাদের প্রত্যেককে গুনে রেখেছেন ও কুল্ল হোম আতি হইয়া মতিফর আজ প্রত্যেককে কেমতের দিন একা কি আসবে প্রত্যেকে কেমতেন একা আসবে দল দল ধরে এই তরিকার লোক চিস্তি এম সাহেবের সাথে সবাই একসাথে আল্লাহ হেফাজতে রাখো নাসি না আমার কি হবে আমার কি হবে এই অবস্থা আল্লাহ ফাকরবুল আলমিনের সামনে হাজির হবে আল্লাহ ফাকরুল আমানু মানু আমি হাত निस्संदे सत्कर्मशील फेस्तर जींदर माजे समस्त सृष्टि गा नदी नाला जो आल्लाक सृष्टि रहे सत्कर्मशील भलो मानुष देखुक नाई देखुक दूर थे भलोबाशे বাস্তব সত্য নয় কি আমি আপনি আমাদের মমিনে পূর্বে পশ্চিমে যেখানে থাকুক না কেন হ্যাঁ সবাইকে ভালোবাসি এই ভালোবাসা যারা ইমানদার সৎকর্মশীল তাদের ভালোবাসা আল্লাপাক মানুষের অন্তরে সমস্ত সৃষ্টির অন্তরে সৃষ্টি করে দেবেন সায় রহমান উদ্দা এই মর্মে রয়েছে সময়ের স্বল্পতার জন্য হয়তো হাদিসটা আহ শোনাব শেষ করে নি দুটি আয়াত রয়েছে কোরআন হাদিস বোঝা খুব মুশকিল কোরআন হাদিস যেমন তেমন কথা বুঝা এখন তকলিদ ছাড়া কোন উপায় নেই কোন একটা মশলাকে তকলিদ করতেই হবে কোরআন হাদিস বুঝা যাবে না এটা যারা বুঝার করে হে তুমি এই কোরআন দ্বারা যারা আল্লাহ ভিরু তাদেরকে সুসংবাদ দাও আল্লাহ ভীরু সুতরাং তোমাদের জন্য দুনিয়া আখেরাতে পাক সম্মান রেখেছেন অতুন জেরা বিহি কৌমদার আর তুমি এই কোরআনকে সতর্ক করবে दिन सम्पर्मान सम्पर्केल सम्पर् झगड़ा कर मौलिक विषय झगड़ा कर विभिन्न विषय झगड़ा कर दिन इन क्षति कर এর পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি এর পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করি এটা ও কাম খাবরিয়া কত জাতিকে আমি ধ্বংস করেছি হালত হিস হমিন আহাদিন তাদের কারো কি সারা শব্দ পাচ্ছ तर तु शब्द, शब्द तुमी सुनते তুমি তাদের শুনতে পাচ্ছ না ক্ষীণতম আওয়াজও তাদের শুনতে না। নিস্তব্ধ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নাম নেওয়ার কেউ নেই কত নাম নেওয়া আছে পৃথিবীতে সবচেয়ে বেশি নাম স্মরণ করা হচ্ছে আল্লাহ পাকের পরে মহম্মদ রসুল্লাহ আর নাম আসলেই সাল্লাহ আলহে ও রহমত আর শান্তি বর্ষিত হ্যাঁ আবু বাকর কোন আত্মীয়তা আছে রক্তের বন্ধন আছে এবং তাদের কথা শুনতেও পাচ্ছ তাদের চর্চাও রাত দিন হইতে আছে কিন্তু কাফের বহু জাতিকে আল্লাহ জালেমদেরকে ধ্বংস করেছেন না তাদের কোনো সারা শব্দই পাও আর না তাদের কোনো নামগন্ধই পাও আর না তাদের ক্ষীণতম কোন আওয়াজও আসে তোমাদের কাছে আল্লাহ ভালোবাসা সম্পর্কে এরশাদ করছেন বোখারি মুসলিম হাদিস আবদান আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তুমি ভালোবাসো তারপরে জিব্রাহ ইসলাম ভালোবাসতে লাগেন তারপরে জিব্রাইল বলেন যে সুমায়ুন আকাশে যত ফেরিস্তা রয়েছে সাত আসমানের মধ্যে সমস্ত ফেরিস্তাকে ডাক দিয়ে বলেন যে হে ফেরেস্তারা শোনো ইন আল্লাহ ইহিব্বু ফুলান আল্লাপাক ওখ কে ভালোবাসেন ফাহিব্বু তোমরা সকলে ভালোবাসো তাকে কালা ফা ইহিব্বু হালুসামা আসমানে যত ফেরেস্তারা আছেন সবাই ভালোবাসেন দুনিয়ার নেতাদের জনপ্রিয়তা যতদিন নেতৃত্বে গদিতে আছে জনপ্রিয়তা আছে তারপরে আছে তার আগে ছিল তারপরে আছে নেই কিন্তু যারা দিনদার মানুষ পরেজগার মশন তাদের তাদের জনপ্রিয়তা কেমন পর্যন্ত থাকছে বাড়ছে আরো সংখ্যা বাড়ছে লোক উপকৃত হচ্ছে পার্থ করে দেয় হ্যাঁ দুনিয়ার প্রভাবে তার ভয়ে হোক আর তার কাছে কিছু পাওয়া আছে চাওয়া আছে সেই জন্য যতদিন ক্ষমতা আছে ততদিন জনপ্রিয়তা তারপরে কেউ বুঝবে না কেউ বুঝবে না তো আল্লাহ পাখের অব্বুল আলমী নেক লোকদেরকে ভালোবাসেন ফেরেস্তাও ভালোবাসেন জিব্রাইল ভালোবাসেন আর পৃথিবীতে তাকে জনপ্রিয়তা দিয়ে দেওয়া হয় সুতরাং নেক লোকেরা ভালোবাসে আল্লাহ পাখের অন্যান্য সৃষ্টি ভালোবাসেন ঘৃণা করেন ঘৃণা করেন আল্লাহাকাল শত্রুতা রাখেন ঘৃণা করেন দুশ্মনী রাখি ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো তুমিও তাকে ঘৃণা করো আল্লাহ নাম ধরে বলেন আকাশের সমস্ত মালায় যত সৃষ্টি রয়েছে সবাই দুঃশনী রাখে তার সাথে ঘৃণা ছড়িয়ে পড়ে পৃথিবীতে তার ক্ষেত্রে ঘৃণা ছড়িয়ে পড়ে বলুক আর নাই বলুক যতই প্রচার মাধ্যমগুলি ওই জালেমের পক্ষে থাক তারপরে দেখা যায় ঘৃণা ছড়িয়ে পড়েছে দেশে ঘৃণা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ঘৃণা ছড়িয়ে পড়েছে শত্রুতা ছড়িয়ে পড়েছে কেউ ভালোবাসে নাম আসলে ঘৃণা করে জি ভালো মানুষরা ঘৃণা করে ভালো মানুষরা হচ্ছে যাদের প্রকৃতি বিকৃত হয়নি তারা হচ্ছে সত্যের মাপকাঠি মন্দ মানুষরা মাপ করে না মন্দরা দুনিয়ার গরজে সুনাম করে সেটা কোনো দলিল নাই তৌফিক দান করেন তার রসুল কে ভালোবাসার তৌফিক দান করেন প্রত্যেক মোমিনকে ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ পাক ভালোবাসা তার ফেরিস্তাদের ভালোবাসা আমাদেরকে দান করেন সুবাহ আলহামদুলিল্লাহ लोक मीना जिजना कतुल महिला चुल बाढ़ हम इटा विशेष कारण शरियत कारण चूलो ओकुन बसिगे अथवा कष्ट हो रखे चुल काटते शक शख को चूल काटा ठीक <coughs> नशेष उद्देश्य जो था के, चूल केटे काफे महिला छोटो छोटो राखे देखते भारो लगे यूरोपियन महिला देते भलो लागे सही चूल छोटो कर रखबो तो काफे सादृश्यता तक कठोर भाव हराम से যদি ভালো কথা বলে তো ভালো কথায় সহযোগিতা করা ইসলাম বিরোধী নেতা যদি একটা ভালো কথা বলে যেন দেশের জন্য দেশের কল্যাণে কাজ করি তাহলে সহযোগিতা করবেন আর যখন দেশের লোককে মারি মারন তাহলে মারবেন না আপনি কাজে আল্লাহ বীর তার কাজে ভালো কাজে সাহায্য সহযোগিতা করো আর অন্যায়ের কাজে কারো সহযোগিতা করিও না সে নেতা সাধারণ মানুষ मस्जिद लोक इसे आगे भागे जमत जारू है <जौर्ण> <सक्या> <runners थाले> <नौर्ण> সফরে যাবে আর মসজিদ উঠেছে অথবা ডিউটি আছে গাড়ি ছেড়ে ছেড়ে দেবে আর জামাতের অপেক্ষা করা সম্ভব নয় আর তাহলে যদি জামাত করে অসুবিধা নেই তা মসজিদের এক সাইড একেবারে মেন মসজিদে জামাত করলে সব লোক হয়তো লেগে যাবে ভাববে জামাত হয়তো শেষ হয়ে গেল এক সাইডে যদি জামাত করে না কোনো দোষ নেই কোনো দোষ নেই জি আর এমনি নাই কোন নামের আগে হজরত বলা ঠিক নাই এগুলো আমাদের দেশীয় বিদাত ফার্সি থেকে শুরু হয়েছে আর ফার্সি ভাষা ভারতে ছিল কিছুদিন ধরে মুসলিম শাসক আমলে ওই হজরত হজরত শুরু হয়েছে হজরত বা হুজুর ये सब बला विद्यार्थी परिचय इस सब ना बोला उचित जी